আবু মুসাহ রাজে আল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাই সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন ক্রমে তার অসুস্থতা তীব্রতর হলে তিনি বললেন আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো আয়সার রাজেলাহত আল্লাহ বললেন তিনি তো কোমল হৃদয়ের লোক যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন তিনি লোকদের নিয়ে সালাত আদায় করতে পারবেন না নবী সাল্লাহ আলহি সাল্লাম আবার বললেন আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে আয়সার রাজে আল্লাহ আবার সে কথা বললেন তখন তিনি আবার বললেন আবু বকর রাজনুকে বলো লোকদের নিয়ে সালাত আদায় করে তোমরা ইউসুফ আলাহ সাল্লামের সাথী মহিলাদের মতোই অতঃপর একজন সংবাদদাতা আবু বকর রাজেলাহুতালনু এর নিকট সংবাদ নিয়ে আসলেন এবং তিনি নাবী সাল্লাহ আলাইসাল্লামের জীবৎ দশাতেই লোকদের সঙ্গে নিয়ে সালাত আদায় করলেন